ইশার নামাজ জামাতের সাথে আল্লাহ পাক পড়ার তৌফিক দান করলেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন যারা ফজরের নামাজ জামাতে পড়বে এবং ঈশার নামাজ জামাতের সাথে পড়বে আর বাকি রাত্রে অংশটা যদি সে সন্ন্যতরিক সে ঘুমাইয়া থাকে তার আমল নামায় সারা রাত নকল ইবাদতের সবাব দেওয়া হবে ज दुटा हल और दोनोटा इबादत हदीसर मध्य आष्ट विशेषकर ईशार नाम नामजे शरी हवा इष्ट बस तो कष्ट यहब जीवने तो बहु कष्टर क्या कर रमजान मासे रमजान आगे जरा त्रिश हजार पंचाश हजार टा पे टाटा दिए से बाल बाच्चा नहीं भलो खा घर मध्य भलो खबर आयोजन कर भलो खाट पालंग बना घर बना इत्यादि एगुली सब किचु एखे कहर भसेना अंतर्दृष्टि उगुलि चोखे देखे विधाय ওনার কাছে সারা রাত জেগে কাজ করাটা আসান হয়ে যায় ঠিক না ঠিক এরকমভাবে দুনিয়ার যত মেহান্নত আমরা করতেছি প্রত্যেকটা মেহান্নতের পিছনে চক্ষু বন্ধ করে খেয়াল করলে দেখি ওটার মধ্যে আমার অনেক কিছু দেখা যায় এই আমার মেহান্নত করা সহজ দুনিয়ার নজর দিয়ে এটা যেমন দেখলাম ঠিক একদল মানুষ যাদের দিল আল্লাহ আল্লাপাকের সাথে লাগছে তারা দেখে নামাজের মধ্যে কবরের শান্তি দেখা যায় নামাজের মধ্যে জান্নাতের হুরুগেলমান দেখা যায় নামাজের মধ্যে পুলসেরাত পার হওয়া দেখা যায় নামাজের মধ্যে সে আমল নামার ডানহাতে দেখা যায় নামাজের মাধ্যমে আল্লাহ পাকের দিদার দেখা যায় এইজন্য শত কষ্ট হল তার কাছে নামাজ তখন মজা লাগে কষ্ট লাগে না নজর তো দুনোটা একই রকম যিনি ব্যবসার ভিতরের নজর দেখে তার নজরের মধ্যে দুনিয়ার চাকরিক দুনিয়ার আরামায়স বিল্ডিং দালান কোঠা ऐसे बेले आत्मय स्वजन निया आनंद उल्ल कपड़ चोपड़ एगुलि देखा जाए और जदि अंतर चक्षुयाहल्ला नेक्कार जदिखें अपन नजर मध्य वही जान्नर एगुलि देखा जाह रसुला नाम करा आल्ला पुकुम पालन कर पुरस्कार से जान्नर मध्य बीना हिसाब चले जाए रिजिकर कष्ट लागे ना रिजिकर अभावनटन दूर हो जा कबर मध्य नूर होल्लाम डान हाथे बीना हिसाब से जाना जाज शीतल रत्र चो घुम घुम भांगा उठते खूब कष्ट लागे डाकते से डाकते से उठे ना कितु तर नजरे जदि अंतर्दृष्टि दिए तकए आखिर जिनगुल सामने जख चले आसबर घुमती उठा तष्ट लागे ना एरक एक नजर होते नजर दुईटे एक रकम क्योंकि एक नजरे ইমাম গজালি রহমতুল্লাহ আলাই তিনি একটা উপমা পেশ করেছিলেন পরো আজ হায়নু কামগর এক ফেজামে উদাহরণ পেশ করতেছে দুনিয়ার মানুষের কাছে চক্ষুওয়ালা মানুষ উদাহরণ ভালো করে বুঝবা আসমানের মধ্যে শকুন থাকে আরেকটা পাখি আছে বাজ পাখি থাকে দনোটাই আসমানের মধ্যে উড়ে দুই দুইজনের মাকসার দুই রকম শকুন আসমান থেকে উঠার নজর দিয়া দেখে জমিনে কোথায় মরা গরু আছে কোথায় মৃত মানুষ আছে কোথায় মৃত মরক ছাগল আছে ওইখান থেকে তালাশ করে দইখা সেইখানে নাইমা সে ওই মৃত্যুটা নিজে বক্ষণ করে করে জীবন ধারণ করে আরেকটা পাখি আছে যেটাকে বাজপাখি বলা হয় আরব দেশে যেটাকে শাহী বলা হয় এই বাজপাখিটা সেটাও আসমানে উড়ে ওইটার নজর করে জমিনের দিকে দেখে না সে দেখে উড়ন্ত অবস্থায় কোথায় জীবিত পাখির উড়ে ওই জীবিত পাখিগুলাকে সে শিকার করে করে খায় এই अल्लाह परिमाम गजाली से लक्ष्य कर देख दुनिया मानुष दुईटार उड़ जगह एक ही जगह एक ही जगार मध्य उड़े एक जीवित मानु एक जीवित पाखी शिकार कर खाएक मिठू खाए दुईटार मध्य आसमान जमीन बस कम ठीक नजर एकजुन नजर मध्य देखे खाट पालन तरुलाता इत्यादि बड़ो बड़ो अनेक कि देखे आक नजर मध्य जाना हुरु गलमान देखे কারগস কাহাওয়ার শাহি কাহাওয়ার এই জন্য মানুষ বোঝা লাগবে রাস্তার মধ্যে চলতেছেন আপনিও চলেন ওই লোকটাও চলে সেও চলে হাট বাজার আপনিও করেন আরেকজন করে সেও করে দেখা যাবে দুইজনের মধ্যে রাস্তার মধ্যে চলতেছেন কারো দিল সাথে আর কারো দিল দুনিয়ার খারাপের দিকে গাথা দুইজনের মধ্যে আসমান জমির বেশ কম আছে না নাই মসজিদের মধ্যে নামাজের কাতারের মধ্যে দেখা যায় সবাই আছে নামাজের কাতারে আবার দৃষ্টির মধ্যে দেখা যায় নামাজের কাতারে আমরা অনেক আছি এর মধ্যে এরকম আল্লাহ আছে যার সেজদাটা সে দিয়েছে তার দিলটা যেন আল্লাহ পাহারাদারি করে। সে পাখের আর সেজদা দিতে সবসময় খেয়াল করতেছে আল্লাহ এ আল্লাহ আমাকে তুমি তৌফিক দিলা আমি কপাল দেখি না আল্লাহ কপাল বানাইলা আমি কপাল দেখি না তুমি কপাল বানানো তোমাকেও দেখা যায় না এই না দেখা বস্তু দিয়া তোমাকে সেজা করা আমি জান্নাতে তোমাকে দেখতে চা দেখা তো একই রকম এই জন্য কেয়াস সকলের অবস্থা এক রকম নয় কেয়াসের মধ্যে ব্যাস কম আছে চিন্তার মধ্যে ব্যাসকম আছে এই জন্য বাবা কষ্ট করে যদি তুমি ফাজলের নামাজ যদি পড়তে পারো कष्ट लग् कष्ट लागे कष्ट पर आसल मजा आसेद चक्षुटा बंद সেদিন দেখা যাবে তোমার জীবনের শান্তি আর শান্তি জীবনে এত কষ্ট করেছিল ঘুমকে হারাম করে তুমি ডাকলা কবরে যাওয়ার সাথে সাথে যখন প্রশ্ন হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে আফিরিশু বাবান জাননা জানা ও জানা নিল ফেরা বল তুমি যখন এখন কবরে আসছ কেউ তোমাকে ডিস্টার্ব করবে না আল্লাহ পাকের ফেরেস্তাদেরকে আল্লাপাক বলবে জান্নার থেকে তার জন্য বিছানা বিছিয়ে দাও পোশা গাই না তাকে পরাইয়ে দাও তাকে বলবে ডাকবে না বলে তারা ঘুম থেকে যখন উঠবে তখন নাস্তা খাবে আল্লাহ পাকের ফেরেশ তারা বলবে খোদারবন্ধা তুমি ঘুম যাইতে থাকো কে আমতের দিন আগ পর্যন্ত তোমাকে আর ঘুমের থেকে ডাকা হবে না कष्ट के जरा मिष्ट मनार्ट आज मिष्टिदायक एक दिन आल्लर जतर कसम आल्ला रसुल मिथ्या আল্লাহ রসুল মিথ্যা বলে নাই কোনোদিন আর কে হতে পারে দিন ফজর পর্যন্ত তোমার এখন মৃত্যু হয়ে গেলে দুনিয়া যদি আরো এক হাজার বৎসর থাকে তুমি ঘুমাইবা তোমাকে আর ডাক দিবে না কি একটা জীবন না হবে তখন এই এইজন্য প্রত্যেকের চিন্তা একরকম না মানুষ সবাই একরকম না বাহামা মারদম নেবেন আরে দাহেরি ভাবে দেখা যায় একই রকম বোঝা যায় আসলে একরকম না কারো সেজদা জমিনের মধ্যে পড়ে আর কারো সেজদার সময় पाक आर कुद्री पाटा तार शेषदार नीचे विषय দুনিয়ার মধ্যে সেজদা করল কি করল না ময়দানে হাসরে আল্লাহ পাক বলবে তোমরা আমাকে একটু সেজদা করে দেখাও দেখি যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা করেছে সব সেজদার মধ্যে লুটেয়া যখন পড়বে अल्लाह पकते से आल्लापा निजे कुद्री पाटा बंदार सेजदार नीचे विचैया दीब से दिन बुझा जाबाबा दुनिया कष्ट दुनिया पागलित दुनिया सेजदा दी मन चाहिए समय केजदा दिन कुरबानी कर बंधु बड्डा पड़े समय नष्ट कर दीसबा बंधुरा तुम क्यों है ना को बंधु तुम्हारे कबरे जा कबर आबरे आजाब आई আল্লাহর রসুল দোয়া করতেছে আল্লাহ হুমাইন আলু আরে যদি নাই থাকবে দয়াল নবী আজাবে কবর থেকে আল্লাহর কাছে ফানা চাও দয়াল নবী ফানা চাওয়ার মানি হলো আরে উমতেরা তুমি আজাবে কবর থেকে আল্লাহর কাছে ফানা চাও কবরের হয়তো শাস্তি হবে নতুবা শান্তি হবে দুইটা সারা কবরের আর ভিন্ন কোন রাস্তা নাই এই জন্য যুবক বাবাজিরা যেই বন্ধুদের তালে পরে তোমার হায়ারটা শেষ করে দিছ ও বন্ধুরা তোমার মৃত্যুর পরে একটা রাত্র তোমার সাথে কবরে কেউ থাকবে না এখন মৃত্যু হয়ে গেলে বন্ধুরা তোমাকে খাটের মধ্যে করে নিয়ে কবর পর্যন্ত পজবে। কিন্তু তোমার সাথে একটা রাত্র থাকবে না ক্ষ টাকা দিয়ে যদি তুমি চাও যে আবার সাথে কবরে তুমি একটু শো না আল্লাহর হবে না হবে কেউ বন্ধুদেরকে বন্ধুদের কারণে নামাজগুলি ছেড়ে দিস নামাজগুলি চলে যাইছে খেলায় কেটস ফাজাত। গুমিয়ে কাজা করেছো ফজর তখনই জাগনি যখনই জোহর খেলায় খেলায় কেটেছো আসর মাগরিবের ওই আজান জামাতে জমাতে স্বামী রে বন্দা এখনো জামাতে আছে স্থান তোমাকে আহ্বান করতেছে ফজর পরো নাই জোহর পরনাই আসরও পরো নাই মাগরিব তুমি পরোনাই আরে এশার সময়ও তোমাকে ফেরেশ তারা ডাক দিয়া বলে ও খোদার বন্দা দিন দিলা আরে এখনো আল্লাপাক তোমাকে মাফ করে দিবে কতদিন আর গাফলতি কাটাই কতদিন কাটাইবা যুবক বাবারা আল্লাহকে কপালটা দিয়ে সেজদা দিয়ে দেখো কে আবতের ময়দানে আল্লাহর রসুল বলতেছে তুমি যখন নামাজের জন্য যখন অজু করবা কে আবতের ময়দানে আল্লাহ আকবার সাহাবাই কেরামকে আল্লাহ রসুল বলেন মানুষ উঠবে দুনিয়ার সৃষ্টি থেকে দুনিয়া শেষ পর্যন্ত কত হাজার কুঠি কত লক্ষ কোটি মানুষ উঠবে অগ দয়াল নবী আপনার উম্মদ কে আপনি কেমন করে চিনবেন আল্লাহ রসুল বলেন গরুরামের মধ্যে আল্লাহ রসুল বলেন উমতেরা সোন এক হাজার ঘোড়া যদি এক জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয় আর একটা ঘোড়ার কপালের মধ্যে যদি একটা চাঁদওয়ালা ঘোড়া থাকে বলে এক হাজার ঘোড়ার মধ্যে বাহির করা কি কষ্ট হবে কিনা कपाल चांद वालाम्मत अल्ला के अल्लाह पाके पुरस्कार दिवे अंको नबीर उम्मत पुरस्कार होम्मत से, से तर प्रत्येक जगार नूर द्वारा झलक मारते थक আমি তখন দেখে দেখে চিনবো এরা আমার মত এরা দুনিয়ার মধ্যে আমার এই নামাজকে বাস্তবায়ন করার জন্য যেই নামাজের জন্য আমি এত কষ্ট করলাম আল্লাহ পাকের এই নামাজকে বাস্তবায়ন করার জন্য তারা অজু করেছে তারা আল্লাহকে সেজা দিয়েছে এই জন্য তাদের কপালের মধ্যে নূর থাকবে তাদের হাত পায়ের মধ্যে নূর থাকবে আমি তাদেরকে দেখে দেখে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দিব এই পুরস্কার আর কেউ পাবে না এই উম্মতের জন্য পুরস্কার রাখছিল যে যদি তুমি সেজদা দাও যদি অজু করো আল্লা পাক তোমার জন্য এই পুরস্কার রাখবে আরো বাবারা যুবক বাবারা কতদিন আর হেলায় কাটাইবা মনের সাথে একটু বুঝো মনের সাথে বুঝো আল্লা পাক আমাকে জুয়ানি দিয়েছে বলেন সারা বিশ্বের মানুষ যখন উঠবে पांचा प्रश्न प्रश्न जवाब क्षमता हायर दिए बंदा हायर का कथाय व्यय कर लाख देख लक् प्रथम प्रश्न आनी नावाली अवस्था का থেকে প্রত্যেকটা সেকেন্ডার হিসাব দেওয়া লাগবে বলেন জীবনের সত্তর বছরের হায়াত পার হয়ে গেল জিজ্ঞাস করবে হায়াতটা কোথায় বিশেষ করে আল্লাহ হকর হাদিস শরীফের মধ্যে কোটেশন দিয়া প্রশ্ন করতেছে সত্তর বছর হায়াতের মধ্যে বুঝলাম তোমার পনেরো বছর নাবালকীয় অবস্থায় কাটলা যখনই বালেগ বালেক তোমার এই বালেগের হায়ারটা কোথায় কাটাইলা যে সময় মানুষ উন্মাদের মতো হইয়া যায় আল্লাহ পাক ভালো করে জানে এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিয়ে হাদিস বয়ান করতেছে যেতু মানুষ এই বয়সে উন্মাদ হইয়া যায় পাগল হইয়া যায় এইজন্য জন্য যুবকদের শেষদা আর বুড়াদের শেষদার মধ্যে আসমান জমিন পার্থক্য যুবকেরা যখন তোমার জুয়ানি জানিয়া তুমি আল্লাহ পাককে যখন সেজদা দিবা আল্লাহ এত খুশি হবে বুড়ার সেজদায় এত খুশি হবে না জুয়ানেরা কারণ জুয়ানি অবস্থায় তুমি উন্মাদনা করতে পারো তুমি আল্লাহ পাকের ঘরে আসলা আমার আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলা আল্লা পাক বলে বন্দা তোমার এই জুয়ানিটাকে আমতের ময়দানে যখন প্রশ্ন করব আর যখন দেখা যাবে তুমি জুয়ানিটা আমার জন্য তুমি ব্যয় করলা আল্লা বলে ওরকম জুয়ানদেরকে আমি বিনা হিসাবে জাননাতে টিকিট দিয়া দিব জুয়ান বাবারা জুয়ানিটাকে গনিমত মনে করো জওয়ানে গুপ্ত বাপিরে দেওয়ান বিজ্ঞে বলতেছে ও বাবা তোমার যে পিটটা কুজা হয়ে গেল তুমি কি তালাশ করতেছো। নিচের দিকে মাথা নিচের দিকে তালাশ করো কিছু হারাইয়ে ফেলছো আহ গে বা जवानीरा दीरा तुम्हारे मध्य जुआानी हारको एक दिन जुआन छे बाबा रास्ता दिया चलसीुआनि हारिए गलाश करतेवानी कथाए गए আর তুমি আমাকে বলতেছো আমি কি তালাশ করতেছি আমার জুয়ারিটা হারাইছি বাবা আর কি ফিরে পাওয়া যাবে তালাশ করলে আর পাওয়া যাবে ওই জুয়ানি আর ফিরে আসবে কারণ আল্লাহ রসুল মানে যে লাইটের সবাবাই আড়ুদ যে কোনদিন জুয়ানি আর ফিরে আসবে না সমস্ত দুনিয়ার ডাক্তারকে ওষুধকে যদি বাড়িটা খাওয়াও মানুষরা মনে রাখবা কোনদিন বৃদ্ধ আর জুয়ান হবে না কোনদিন বৃদ্ধ আর জুয়ান হবে না এর জন্য জুয়ান বাবারা তোমার হাতে ধরে বলি গাফলতকে ছেড়ে দেব কতদিন আর গাফলতি করবা গুমের ঘরের নামাজ চলে যায় আবার আল্লাহকে সেজদা দিতে পারো না কিন্তু সেজদার জন্য একদিন ডাকা হবে দুনিয়ার মধ্যে যদি সেজদা দিয়ে অভ্যাস না করবতের মায় জানে জিজ্ঞাসা করবে মা সাকার কাকুম সাকার কালুকাল মুসালিন জিজ্ঞাস করবে আরে জাহান নামে যে আসলি আ নাফরমান জাহান নামে আসলি কেন আসোস জাহান নামে আল্লাহর কোরআন বলতেছে প্রশ্ন করা হবে মা একটা জাহান্ন জাহান্নামের মধ্যে আসলি কেন আসছোস তখন বাধ্য হইয়া বলবে মিসকিন আল্লাহ আমরা নামাজ পড়িনি নামাজ পড়ি নাই बेनमजी छहान नाम के बाबा राष्ट्रपति जहां कारो फिर क्षमता नारेटा हाथिया तुम नाम कपाल के अल्लाह पाखंड कूदरते लागिए दाओ देखा क्या मे दाने मोर घ গাফলতি আর করো পিছনে যা গেছে সেটা চলে গেছে সেটার জন্য আফসুস করো আর আগামী দিনের জন্য সোজা হয়ে যাব তবে এটা আলোচনার মজদিসের মধ্যে একরকম লাগে এখান থেকে বাই ভেয়া গেলে আর রকম লাগবে কারণ সেইখানে শয়তান আইসা অশ আসা দিবে যে হুজুররা এরকম কত কথা বলবে তোরা এত কথা শুনলে কি আর চলতি পারবি এরকম অশা দিবে হজরতে আনহু। তিনি এরকম আল্লাহ পাইগম্বরের দরবারে দৌড়াইতে না ফাঁকা হানজালা বলে হানজালা তো মুনাফেক হয়ে গেছে হানজালা তো মুনাফেক হয়ে গেছে আবু বকর সিদ্ধিগ্রাজে চোখ হয়ে গেছে কি বলো হানজালা হানজালা মুনাফেক হয়ে গেছে কি ব্যাপারে আবু আল্লাহর পায়গাম্বরের মসজিষের মধ্যে বসলে যখন রসুলের কথা শুনি রসুলের চেহারার দিকে যখন চাই তখন মনে হয় যেন জান্নাত আমার সামনে চলে আসছে জীবনে কারো কথাই মনে থাকে না পরিবারের কথা মনে থাকে না যখন এখান থেকে বাইর হয়ে যায় তখন তো আমার মনের হালাত এরকম থাকে না দুনিয়ার হালাত আসে বিভিন্ন রকমের অবস্থা আসে। জন্য আমি চিন্তা করলাম আল্লাহর পায়ে গরের দরবারে আসলে একরকম হয় আল্লাহর পায়ে গম্বরের দরবার থেকে চলে গেলে আরেক রকম হয় এটা তো মুনাফেকের লক্ষণ এই আমি বলতেছি না ফাঁকা হানজালা হানজালা তো মুনাফেক হয়ে গেছে আবু বকর বলতেছে এরকম হালাত তো আমারও হয় চলো দুইজনে মিলা আল্লাহ রসুলের কাছে যাই দুইজনে মিল্লা আল্লাহ হাবিবের কাছে যাইয়া যখন বললেন ইয়ারসুল্লাহ আবু বর তো মুনাফেক হানজালা মুনাফেক বলে কি বলতো বলে আল্লাহ রসুল বলে সা আরে আমার দরবারের মধ্যে থাকলে তোমাদের মনের হালাত যেরকম হয় এই হালাত যদি চব্বিশ ঘন্টা তোমরা যদি অর্জন করো তাহলে ফেরেস্তাদের থেকে তোমরা দামি হয়ে যাইবা তোমরা এই আলাতে সবসময় থাকতে পারবা না যেহেতু তোমাদের সাথে নকশ আছে তোমাদের পিছনে আছে মাঝে মধ্যে তোমাদেরকে ধোকা দিবে যখনই এই ধোকা দিবে সাথে সাথে আল্লাহ পাকের দিকে রুজু হইতে পারলে, তোমাদের আল্লাহ পাকের কাছে যেহাদের সবাব পাইবা এজন্য বাবা এখান থেকে যাওয়ার পরে শয়তান আপনাকে অশ আসা দিবে শয়তান ধোকা দিবে শয়তান আপনাকে মানুষের সাথে মানুষের আমরা নিজেদের আমলকে সংশোধন করার জন্য অনেক কিছু মানুষকে ক্ষমা করা শিখবেন কেউ আপনার কাছে অপরাধ করছে প্রতিশোধ নেবেন না মাফ করে দিবেন কি বলেন ভাইরা বুঝেন নাই কথা অপরাধ করেছে মাফ করে দিবেন না প্রতিশোধ নিবেন কারণ গেলে করন শরীফে আসছেন হাদিসের মধ্যে আসছেন লম্বা লম্বা কথা আছে আয়াত আছে যে যখন তুমি প্রতিশোধ নিতে যাইবা তখন তো তোমার মেজাজ গরম এতক্ষণ তুমি মজলুম ছিলা তোমার উপরে কেউ আঘাত করছে গালি দিছে তুমি ছিলা মজলুম এখন তোমার গোসা এসে গেছে না যখন তুমি প্রতিশোধ নিতে যাইবা। তখন তুমি সে যেতটুকু তোমাকে আঘাত দিছে তোমার আঘাতটা বেশি হয়ে যাবে তখন তুমি এবার তুমি জালেম হয়ে যাইবা সে মজলুম হয়ে যাবে এতক্ষণ তুমি মজলুম ছিলা সে জালেম ছিল এই জন্য আল্লাহ রসুল বলেন যদি ক্ষমা করে দিতে পারো আল্লাহর মহৎ গুণ যেটা আল্লাহ আকবর হাদিস্বরের মধ্যে বলতেছেন তখল্লা কে আখলা বলে আল্লাহ পাকের গুণের সাথে তোমাকে গুণাম্বিত করো সাহবাহিক রাম বলে আল্লাহর গুণের সাথে কেমন গুণাম্বিত করব। বলে আল্লাহ পাকের ধৈর্য দেখছ আল্লাহ পাককে মানে না আল্লাহ পাককে কত কাফের মর্শেক বৌদ্ধ বেইমান নাফরমান নাফরমানি করে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না আল্লাহ পাকের কত ধৈর্য আল্লাহ তাদেরকে খাওয়াইতেছে সূর্যের আলো দিতেছে পানি দিতেছে আল্লাহর জমির মধ্যে চলার জন্য দিয়েছে আমার আল্লাহর ধৈর্য কত বলে তুমি এরকম ধৈর্য যদি আল্লাহ পাকের এই গুণ অর্জন করতে পারো আল্লাহ পাকের গুণের সাথে তোমাকে মিলাইবার কারণে কে আবতের ময় দানে আল্লাহ পাক বলে আমার বন্দানার কোনো হিসাব লাগবে না আমার গুণ যখন তার মধ্যে আসছে সে মানুষকে যখন মাফ করেছে আমিও তাকে মাফ করে দিল তকাল্লা কু বে আদীশাল হাজরতে আবু বকর সিদ্দিক ওমর এফারুব রাজি আল্লাহ দুইজন কথা কাটাকাটি করেছে কথা শক্ত করা বলতে যাইয়া ওমর এফারুক রাজিয়াল্লাহ তালানহু একটু শক্ত কথা বলছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহু তারপরেও উনি খুব বড় মানুষ এবং খুব ধৈর্যশীল অন্যায় হয়েছে ওমরে ফারুক রাজি আল্লাহ উল্টা তিনি না মাফা দরকার কিন্তু আবু বকর সিদ্দিক পিছি যেয়া বলতেছে ভাই ওমর আমাকে মাফ করে দাও ভাই ওমর আমাকে মাফ করে দাও কিন্তু ওমরে ফারুক রাজি আল্লাহ এত গোসা তিনি পিছনের দিকে তাকার নাই সোজা সুজি বাড়িতে ঘরে চলে গেছে ঘরে যাইয়া ঘরের দরওয়াজা বন্ধ করে ফেলছে কথা বলবেন না আবু বাকর সিদ্দিকারা নাই এখন তিনি নিজকে দোষী মনে করতেছে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে যাইতেছে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর রসুল তখন সাহবাহিকেরামদের সামনে নিয়ে বসা नजर को देखे आबू बक चेहरा मलिन देखा जाए अल्लाह रसुलरे घटना घटे आबू बस अल्लाह रसुलर सामने जा बस मुहूर्त भरे दरजा बंद रखा चिंता करल जो आसले कमी भलो कर আবু বখরের মতো মানুষ অপরাধ আমি করেছি তারপরও তিনি মাপ চাওয়ার জন্য বারবার করে আমাকে ডাকল আমি পিছনের দিকে তাকাই নাই দরজা বন্ধ করেছে অনুভূতি আসা গেল সাথে সাথে দরজা খুলা তিনি আবার দৌড়াইতেছে যে আল্লাহর যাই যে আবু বকর চলে গেছে আমিও যাই যখন আল্লাহর ভাই আবু বকর আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি বুঝতে পারি নাই আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করা আল্লাহর রসুল বৈশা বৈশা তামসা দেখতেছে আবু বকর আর ওমর কি হয়েছে ব্যাপার কেউ কারো সাথে দেখি আবু বকর ও কান্দে ওমরও কান্দে বলে আবু বকর তুমিও কানতেছ কানতেছ এই জন্য আল্লাহর রসুল বলতেছে আমার বড় মন কষ্ট লাগে তোমরা কেন কষ্ট কষ্ট দাও। দিলে আমি নবী কষ্ট পুল্লাহ সাল্লামের দরবারে দুইজনে বৈসা এবার মোহামেলা শেষ করছে শেষ করার পরে আল্লাহর রসুল বলতেছে আরে আমার সামনের মধ্যে যখন দুইজন হাজির হয়ে আমার কিছু বলা লাগে নাই দুইজনের মধ্যে আল্লাহ অনুভূতি দিয়েছে একজন আরেকজনের মধ্যে কথা কাটাগাড়ি করলা যে বেশি অপরাধী মনে করেছ আরে ওমর তুমি আবার পাল্টাই যখন মাপ চাইছ আল্লাহ তোমাদের এই মোহামেলা দেখা আসমানের মধ্যে খুশি প্রকাশ করল মুসলমান মুসলমানের মধ্যে কি ভাতৃত্ব আর কি মায়া আর কি মোহাম্মত হালাতের মধ্যে কিছু পরিবর্তন হয় কিন্তু মাফ করে দেওয়া আল্লাহ বেশি পছন্দ বেশি পছন্দ করেন এই আমাদের প্রত্যেকের জীবনের এই ধরনের হাজার ঘটনা আছে আছে না নাই আমরা এই গুণ অর্জন করি মাফ করে দিতে শিখি কি বলেন পারবো না মাফ করে দিতে শিখি এসার আগে বলছিলাম হাজরত মিয়াজি নুর মোহাম্মদ রহমতুল্লাহ আলে রহমতুল্লাহের কথা মনে আছে না কথাটা তার একটা কথা মনে পড়ল হঠাৎ করে বেশি রাত্র হয়ে যাওয়ার কথা বলা যাবে না এত সাদা মানুষ যার হালাতটা দেখেন না মদিনার পায়গাম্বরের সাথে যার সম্পর্ক থাকে ভারত ভারতবর্ষে আর মদিনাওয়ালার সাথে কানেকশন উনি যেরকম স্বপ্নে দেখলেন আর এখান থেকে আল্লাহ ওনাকেও স্বপ্ন দেখাইয়া দিছে যে এমন একটা লোক এমদাদুল্লাহ নামে এই চেহারা তোমার কাছে আসবে যার কারণে তিনি দেখেই চিনে ফেলছে এত সোজা এত সোজা উনি ওনার জীবনই লেখছেন दा सीधा मानुष सरल प्रकृतर मानूष बजारे जख जाइन एक थैलार मध्य पसा रखत थैलाटा तो टापा मुठे रखी पकेट रखी खुशी रखी रखी ना एमाना तानुओ औरल छि बजारे जो जाइन वो थैलाटाइट जुलाई जुलई बजारे কোনো জিনিস সদাই করতে যখন মুলাবুলি করতেন না সদাইটা দরকার চাইছেন তো পয়সার জন্য নিজে গইনা দিতেন না ওই দোকানদারকে বলতো যে ভাই তোমার পয়সা কত হয়েছে এত হয়েছে ওই থৈলাটা ওনার কাছে দিতেন বলে যে বাবারে আমার গনার সময় নাই আমি যতক্ষণে পয়সা গণম অতক্ষণে আমি এতবার আল্লাহ আল্লাহ রাখতে পার এদের সময় যে কত সময় কত দাম তাদের সময় বলে আমি পয়সা গণার সময় নাই ভাই তোমার আমার জরুরত বাজারে আসছি তুমি থলিটার থেকে তোমার পয়সা তুমি গন্দা রাখো তো থলিটা এটা নিয়ে তো বাজার করতেছে একটা চোর থলিটার পিছনে পড়ছে চোরায় তো বুঝতে পারে নাই হাজার তো ব্যাখেয়াল অবস্থায় আছে বাজার করতেছে তো ওনার থেকে চোর টান দিয়ে থৈলাটা নিয়ে গেছে ল কিতাবে লেখে উনি ফিরার তাকানো নাই চোর যে থৈলাটা টান দিয়া নিয়ে গেছে পিছনে দৌড়ে যা ধরবে তাকে ডাক দিবে আমার এটা নিয়ে গেছে ইত্যাদি কত কিছু না উনি পিছন দিকে উনি তাকানো নাই যে আমার থৈলিটা কেনেছে উনি বুঝছে চোরে নিয়ে গেছে গেছে। এখন উনি ওনার কাজের সামনে দিকে চলছেন চোরায় থা তো পালাইছে বাজারের ভিতরে মানুষের ফাঁকে ফুঁকি দিয়া চোরায় থা নিয়ে পালাইছে বাজারের বাহিরে যাইয়া চোরাই এবার মনে মনে চিন্তা করছে বহুদিন থেকে সুযোগ পাইছিলাম চাইছিলাম পাই নেই আজকে পাইছি चोरा थी बाड़ रास्ता भूले गल्ला दिखे जा हाटते সে বাড়ির রাস্তা বুঝে গেছে সে আবার আরেক রাস্তায় ওই রাস্তায় কতটুকু যাওয়ার পরে আবার সেই দিকে রাস্তা আর খুঁজে পায় না সে আবার ফিরে আগের জায়গায় আসছে এইভাবে করতে করতে আড়াই ঘন্টা চোরা এই আড়াই ঘন্টার সময় ঘুরতে ঘুরতে সে ওইখানে আছে। চোরা চিন্তা করতেছে এটা কি ব্যাপার বাড়িতে যাওয়া তো দূরের কথা আমি তো এখন পথে হারিয়ে ফেলছি সব চোরের বুঝে আসছে এতক্ষণে বুঝে আসছে আল্লাহ অফকর্স কাউ আল্লাপাক প্রথম চুটি বুঝায় কেউ ধাক্কা খেয়ে বুঝে এটাও তকবির যদি আল্লাহ পাক হেদায়ত কাউকে দিতে চায় ধাক্কা দেওয়ার পরে তারপরে হেদায়ত আসে মায়ের খেয়ে হেদায়ত আসে বিভিন্ন সমস্যা পরে হেদায়ত পায় আর কেউ প্রথম অবস্থায় হেদায়ত পেয়ে যায় এই হেদায়েত বহুত বড় সূক্ষ্ম জিনিস बहुत बड़ा जिन बुझा बड़ा मुश्किल हेदाय जी नाम चोरा बुजे थलिड़े जा जावा जावे ना। आमी कार थलिटा आनसी एखक्षण बुझे पर ही एन तर बुझे आसरत तो সে তো এখানে আড়াই তিন ঘন্টা এখানে ঘুরতেছে উনি নিয়ত করছে যে যা চোরা যখন নেওয়া গেছে আমি এগুলি সব চোরেকে হেবা করে দিলাম কারণ এই বেসারা যাই একটা মুসলমান তো সে আমার এই টাকাগুলি নিছে নিয়ে সে ধরা খেয়ে যাবে কেমতের মায়সিবতে পড়ে যাবে তো তারে মুসিবতে ফেলতে রাজি না আমি টাকাগুলি তারে দান করে দিই এটা পাক্কা চোর এখন রাত্রিবেলা যখন এবার পাক্কাপাক্কি এরাদা করছে যে না আমি হজুরের কাছে যাইয়া মাফ চাব এবং টাকাও দিব মাফও চাবো পাক্কা নিয়ত করার পরে এবার রাস্তা চিনতেছে এতক্ষণ রাস্তা চিনে না এক জায়গায় ঘুরতেছে তিন ঘন্টা দূরে যেদিকে যায় ওইখানে যেদিকে যায় ওই দিকে হা রাস্তা তো এরকম হয় মাঝে মধ্যে আল্লাহ আল্লাফাক এরকম করান কোরআন শরীফে ঘটনা আছে মুসা আলহ সালামের কাউম ইসরাফরবানি করছিল বাড়ির যে বকা আল্লাহ পাক বলব না ফিলারত আল্লাহ পাক বলছে ওই একটা ময়দানের মধ্যে তারা ৪০ বছর পর্যন্ত আর কোন দিকে বাড়ির যাওয়ার রাস্তা খুঁজে পায় নাই কথা। একদিন নয় দুই দিন নয় চল্লিশ বছর পর্যন্ত ওই ময়দানে ঘুরতেছে বাড়ি যেতে পারে না এখন খাবে কি বলে আল্লাহ পাক ওইখানে তাদের খাওয়া দিতেছে খাও বাচ্চারা আকবার বলে দেখো আটকে যখন তোমাদেরকে দিছি আবার এক দিক দিয়ে মারে আবার আদর করে আকবার কারবার। মাঝে আরো কার আবার মাঝে মধ্যে চল্লিশ করে তেলও মাখে মা বাবা অনেক সময় বাচ্চাকে মাইজা মিজা শরীরের মধ্যে দাগ দুগ করে গেলে আবার নিয়া মাঝে মধ্যে মালিশ করে না আহ আবার আল্লাহ বন ইসরাইলকে যখন এরকম কষ্টের মধ্যে তাদেরকে ফেলছে বলে আবার তোমাদেরকে আরাম দিতে আরাম দিতে কি বলে খাওয়ার ব্যবস্থা আল্লাহ বলে এখন কাপড় চোপড় তো নাই ছোট বাচ্চা সে চল্লিশ বছর পর্যন্ত সে বড় হইতেছে বলে গায়ের মধ্যে যে জামাটা আছে প্রতি বছর বছর সে স্বাস্থ্য যখন বড় হয় জামাটাও বড় হইতেছে মরালপা যে অবস্থার ভিতরে তাদের এই হালাত রেখা যেখানে মুসাআালাম হারুন এর পরে আল্লাহ তিনি আল্লাহলা আইসা মনে করছিল বিশাল কিছু করলাম কিন্তু আল্লাহওয়ালা দেখেন কেমন হেকমত তিনি আখেরাতের সোয়াব বলে টাকা তো গেছে গেছে আমি হেবার নিয়ত করে ফেললাম আমি সবাব পেয়ে ওরে যদি আল্লাহ ফির আসবে এই জন্য কয়েক ঘন্টা এই অবস্থা করতে করতে চোর মজবুত হয়েছে একই ভাবে যখন আসছে সাথে সাথে এবার চোখে তার দেখা শুরু করল এবার হুজুরের বাড়ির দিকে যাইতেছে বাড়িতে যাইয়া দরজা খটখট করে আওয়াজ দেয় বলে কে বলে হুজুর আমি आमी चोर थलिटा नहीं क्या आस उजुर आसि आपनर थलिटा देवार जो बोले थलिबा थलि तो हमें तुम्हें हेवा कर दी दाना दीसी चोरा बोलते से उजुर আল্লাহর আস্তের দরজা খোলেন উজুরা আমি নিবো না বলে না না আমি আর তোমার এই এটা নিব না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে কাকে কোনোদিনই দান করার পরে যদি আবার যদি এটা কেসে গ্রহণ করে নিয়ে যায় তাহলে যেন কুকুরের বোগলানি সে খাইল এইজন্য জন্য আল্লাহর রসুল বলে কাউর দান করে আর এটা ফেরত নেওয়া তার জন্য জায়জ নাই যেহেতু যাও যাও চোর আমি তোমাকে এটা দান করে দিয়েছি এটা আর আমি জীবন থাকতে কোনোদিন ফেরত নিব না ও তো বুঝে আসে না বলে আমি তো আবার মুসিবতে পড়ে যাব। অনেক টাইম পর্যন্ত কথা পিরা করার পরে আল্লাহ বলতেছে যা যা। আমি তোকে করে করে সে রাস্তা গেল আল্লাহর থেকে তার চোখ খুলে গেছে আল্লাহ আকবর আরে আল্লাহ আল্লাদের সাথে কি মোহামেলা করা দরকার আমি বুঝতে পারি নাই তার হেদায়েত নসিব হয়ে যায় তবাক আল্লাহ আকবর আল্লাহর অলির খাদেম বোনা যা আ, জন্য বলতেছে আজ হামা খাতের গুজেস্তা বাজাহের সে গা হাসে বোধ বাবা তেন মসজিদ আসার সে ভরি বোধ আরে বাবা মানুষ সব এক না মসজিদের সব মসল্লি একরকম না এক একজন তার সাথে আরসওয়ালার সাথে সম্পর্ক তত বেশি এই বাবা সবাইকে এক পাল্লায় করা যাবে না মানুষ সবাই তো আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে একটা তালিমের নেশবতে এত কষ্ট করে আপনারা এখানে আসছেন তো যাই হোক রাত্র অনেক হয়ে গেছে নয়টা প্রায় বাইরে যায় তো আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ আমাদেরকে একটা দিনের নেশবতে এখানে আনছেন খুশিনা বেজা আল্লা পাক দিনের নেশপতে আনছেন কেমতের ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে এই মহাব্বতের সাথে যেন একসাথে আমাদেরকে জান্নাতের বাসিন্দাছি তো আমরা আমি তো দুর্বল মানুষ আমি কমজোর দুর্বল মানুষ বিভিন্ন প্যারেশানিতে থাকি সমস্যা এই আমাদের কিছু দোস্ত আভাবরা আপনাদের জন্য কিছু মেহমানদারী আয়োজন করেন যেটা আপনারা জানেন আসলে আপনাদের সান মতো মেহমানদারি হয় না তারপরেও বাড়িতে আপনারা ভালো ভালো খান এখানে তো আমরা সামান্য কিছু মেহমানদারি করি যতটুকু